আইসার আদেলাহত আলহান্নাতে বর্ণিত যে যখন নাবি সাল্লাহ আসাল্লাম আমাকে বিয়ে করেন তখন আমার মা আমার কাছে এলেন এবং আমাকে ঘরের ভেতর প্রবেশ করালেন আমি সেখানে কয়েকজন আনসারী মহিলাকে দেখলাম তারা কল্যাণ বারকাত ও সৌভাগ্য কামনা করে দোয়া করছিলেন